বরং তারাও ঋণগ্রস্ত হতেন এবং চতুর্মুখী দুশ্চিন্তায় থেকে মুক্তির জন্য ধর্ঢ় লোকদের দরজায় করতে থাকি তাদের কাছে সাহায্যের আবেদন করতে থাকি সুদী ব্যাংক ও সমিতিগুলোর কাছে ঋণের আবেদন করতে থাকি কিন্তু আল্লাহ রসুলের সাহাবি আবু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 উপস্থিত হয়েছেন যিনি হচ্ছেন রাজাধীরাজ যার হাতে সকল কল্যাণের চাবি কাঠি ছোট বড় ধনী গরিব সকলেই যার মুখাপেক্ষী এটাই ছিল সাহাবাইকার প্রকৃত অবস্থা स्तिरा अपन रखो अथपर रसुल सलिनम ताकि लक्ष्य कर कार दुश्चिंता दूर तुम सकल प्रकार प्रयोजन पूर्ण कर दीबें तक अबू उमामादी अल्लाह हाँ